রহমান اما بعد فقط قال المؤلف رحمه الله تعالى وان المغيرة بن شعبة رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اذا شك في الركعتين فاستتم قائما لم قائما فليجلس ولا سهو عليه رواه ابو داود وابن ماجه ودار قطب والله عز وجل بسنه ضعيفه আল্লাহ ফখর আলমিনের সমস্ত প্রশংসা সালাতামের উপর আমাদের এই তিনটি সিজদার কথা এক আছে লেখক বলছেন মহিনা বিন সোবার আল্লাহ আলহ থেকে বর্ণিত যে রাসুরম বলেছেন এদের আসাকা আহাদুম তোমাদের কোন ব্যক্তির যখন সন্দেহ হবে সন্দেহ করবে মানে সন্দেহ হবে আর পুরোপুরি দাঁড়িয়ে গেছে সোজা দাঁড়িয়ে গেছে যদি পুরোপুরি দাঁড়িয়ে যাই ফালে তাহলে কন্টিনিউ করবে ফালিয়াম চলে যাবে মাদায়ামজে মানে অতিক্রম করে যাওয়া চলে যাওয়া তাহলে আপনি দাঁড়িয়ে গেছেন দাঁড়িয়ে গেছেন এখন তৃতীয় দেন আর দুটো সাজদা করে নেবে শেষে নামাজের শেষে আর যদি পুরোপুরি না দাঁড়িয়ে থাকে অর্ধেকটা দাঁড়িয়ে आधा आदि दाड़ी मन क्यों सुन सुन महिलाओं क्या बुजुर्ग शिखल बुजुर्ग शिखे को मजा हे नहीं हानाफी साफी मालिकी हम मजाबे नहीं भलो भाषा बुझे অজ্ঞতা আর না হইলে অন্ধ অনকরণ গতানুগতিক যা চলছে করতে থাকি পুরোপুরি না দাঁড়িয়ে থাকে আসেন ওয়ালা সাহু আলি তার কোন সহসেসদা নেই এই শেষকার অংশ একটু সমস্যা এতদূর পর্যন্ত কোন একটা ছিল না ঠিক আছে যদি পুরোপুরি দাঁড়িয়ে যান চলে যান আর হাতে হাতে গেছে গেছে সহজে দা করে নেন আর যদি না পুরা এখনো সোজা দাঁড়াননি জানতে পেরে নিয়েছেন যেভাবে কেন মনে হয়ে গেছে অথবা কেউ বললো সুবাহ আল্লাহ বুঝতে পারলেন সতর্ক করে দিল তাহলে ফিরে চলে আসেন আত্মা হাতে তারপরে উঠেন শেষখানে এই যে ওয়ার্ধেকটা উঠে ফিরে গেছিলেন শেষখানে সহসিসদা করতে হবে না হবে না কলামা দেখতে রয়েছে এই হাদিসের এর যেটা অর্থ সেটা হচ্ছে সহসিসদা লাগবে না একদল কলামা এইরকমই বলেছেন কিন্তু হাদিসটা যেহেতু দুর্বল সেই জন্য দেখেন হাদিস আবু দাউদের মাজার দ্বারক আর শব্দগুলি সোনানের দ্বারকীর বেশ সানাদ হাফিজ বলছেন যে এর সনদ হচ্ছে দুর্বল সনদ তবে ওনার হাদে আর ওনার গবেষণায় পার্থক্য করে এই হাদিসটার সনদ দুর্বল আর এই হাদিসটা দুর্বল দুটো পার্থক্য আছে কি পার্থক্য আছে হাদিসের সনদ দুর্বল তার মানে এই সূত্রটা দুর্বল যে সূত্র দিয়ে আমাদের কাছে হাদিসটা ध नाई और जरा सनद एकत्रित कर समर्थने त हदीस सही मर्मे भाष्यकार তিনটা সূত্র আছে তিন সনদ থেকে হাদিসটা এসছে তো এক সনদে এক সূত্রে হইতে পারে যে আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে প্রমাণিত না আর অন্য সূত্রে প্রমাণিত হইতে পারে আমাদের দুনিয়ার দৈনন্দিন ঘটনা এরকম ঘটে একজন লোক এসে একটা খবর দিল আমরা দেখছি লোকটা ওই রকমটাকে চেনিও না বলল যে আরো ছয় মাস সময় দেওয়া হয়েছে বৈধ হওয়ার জন্য বিশ্বাস করলাম তারপরে আমাদের একজন মাসাল ইঞ্জিনিয়ার সাহেব অথবা মার্শাল শিক্ষিত যে ইন্টারনেটে রাত দিন করে থাকে মাসা আল্লাহ দুনিয়ার খবর রাখে নতুন নতুন খবর এসে বলছে যে হ্যাঁ আসলে সময় দেওয়া হয়েছে এখন আমাদের কাছে সনদ কিন্তু মজবুত হয়ে গেল ঠিক না একটা মজবুত সনদ আসলে পরিচিত মানুষ জানিয়ে সম্পর্কে বিশ্বস্ত মানুষ বলছে হ্যাঁ আর একটা আর সূত্রে দেখলাম যে একজন আলেম আলতো ফালতু কথা বল না জেনেই কথা বলে আলেম একজন বলছে কি বলবেন তাহলে আগের প্রথম সনদটা আমাদের দুর্বল বলছিল কিন্তু অন্য সনদ থেকে আমাদের কাছে কথাটা সঠিক প্রমাণিত হয়েছে দুনিয়ার ক্ষেত্রে হচ্ছে ওই রকম এরস হাদিসের যাচাই বাছাইতে একটাই তো বেশি আহ মানে কড়াক্রান্তি করে তারা যাচাই বাছাই করেছে। প্রথম হাদিস তিরমিজিতে রয়েছে বলছেন দ্বিতীয় দরিল পেশ করা যাবে না তার মত এটা আর সালে তৃতীয় হাদিস আখরা আবু দাউদা আছে তারপনি মিন তারিখে জাবের জোফির সূত্রে জাবেল জোফি কুফার লোক ছিলেন তিনি দুর্বল মানুষ ছিলেন সম্পর্কে বলা হয়েছে অত্যন্ত দুর্বল এবং তিনি বলেছেন যে তাকে ইহেবিন্তান আব্দুরাহিনেহাদিব বড় বড় মহাদেশরা ছেড়ে দিয়েছেন মানে জাভির জৌফির হাদিস নেননি তাহলে একটা তো এই হাদিসের মানে সমর্থক হাদিস পাওয়ার কারণে আর সমর্থক এমাম তাহাবির কিতাব সার মানের আসারে হাদিসের কিতাব তাতে সহি সূত্রে এই হাদিসটা প্রমাণিত এখন মাসলাই যেমন বললাম যে যদি দাঁড়িয়ে যায় তাহলে তো চলে যাবে আর যদি পুরো না দাঁড়িয়ে থাকে তাহলে ফিরে আসবে সহজ সিজদা করতে হবে কিনা এই বিষয়টা সম্পর্কে গলামারা কি বলেছেন তা আপনাদের একটু শোনায় জাহিরুল হাদিস বাজ্যিক হাদিস যে ফিরে আসলে তাহলে সেজদা সহ নাই যেটা বললাম তাই না আর আর দল বলছেন যে না আর তারাই অধিকাংশ বলছেন যে না সহজে হানাফিরা বলছেন যদি পুরোপুরি দাঁড়িয়ে যায় ফাইন আদা দাঁড়িয়ে যায় যাওয়ার পরে যদি ফিরে এলাল কেয়ামি আক্রপ একবার দাঁড়ানোর কাছাকাছি চলে গেছে কাছা কাছে চলে যায় আর ফিরে তাহলে সেজটা সহ লাগবে না তাহলে হাদিসটা কে তারা যেন ব্যাখ্যা করেছেন যে পুরোপুরি যদি না থাকে সেটাকে দুই ভাগে ভাগ করলাম দাঁড়ানোর কাছে চলে গেছে তারপরে ফিরল সে কি করতে হবে সহসেজতা করতে হবে আর বৈঠকের কাছেই ছিল একটু উঠেছে না হামা কি বলছেন আর তারপরে ফিরল সেই জন্য সহ সেজদা করতে হবে আর তারা বাই একটি হাদিস রয়েছে আনা সরি আল্লাহ থেকে বর্ণিত সেটা পেশ করেছেন তাহার রাখাল আসরে শেষ দুই কাতে দাঁড়িয়ে গেছিলেন হাজার হাদিসটি সম্পর্কে বলছেন যে রেজাল হুসে কাক এর বর্ণনাকারীরা সবাই আস্থা বিশ্বস্ত আর এই জন্যই সহসেজদা করতে হবে আর একটি হাদিস পুরোপুরি <Purun>, বলেন আলাম সাহুন যারা এমামের পিছনে থাকবে তাদের কোন সাহসী যদি ঘাটতি হয়ে যায় বাড়তি হয়ে যায় তাহলে হ্যাঁ সহসেস নেই তার মানে এমাম যেন এই ক্ষেত্রে তাদের ভুল ত্রুটিও বহন করেনি এমাম ভুল করেনি তোমাদের ভুল হয়নি যেন ভুল হইলেও আর এমাম ভুল করেছে মোক্তির কোন ভুল হয়নি সুতরাং কি করতে হবে যারা আছে তাদের কোন সহসা না এমাম যদি ভুল করে ফেলে তাহলে এমামেরও সহসা লাগবে ও আলামান খালফা যারা পিছনে আছে তাদের সহযোগিতা করা লাগবে খারেজ আসাফ বর্ণনাকারী জয়ীফ আবুল হাসান হুসাইন মাদী সে অজ্ঞাত পরিচয় সুতরাং হাদিস জয়ীফ কিন্তু এই মর্মেলাফ মাসলা ইতলাফ নেই যেখানে এখানে নেই হয়তো অন্য কোনো আসার সাহাবাইকার আমল দিয়ে তারা দলিল পেশ করেছেন না হইলে এই বিষয়ে দেখেছেন যে এইটাই বেশি কাছাকাছি আহ সেই জন্য আমারা এটাই বলছেন যে এমাম যেন দায়িত্ব বহন করেন মোক্তাদির মোক্তাদিরা যদি নিজের নিজের নামাজে কোনো পদ্ধতি করে থাকে তাহলে সহশেষ নেই তবে অনেক সময় মোক্তাদি পরে আসে এক রেখাত পাইনি বা দুই রেখাত পাইনি এমামের সালাম ফেরার পরে ওই দুই রেখাত পড়তে গিয়ে যদি সহ হয়ে থাকে ভুল হয়েছে বাকি না হবে না হ্যাঁ এখন নিজের নামাজ পড়েছে এমামের সাথে আর কোন সম্পর্ক নেই সালাম ফেরার পরে এমাম মুক্তি শেষ হয়ে গেছে এখানে ভাস্কর আর কথা খুব গুরুত্বপূর্ণ লিখেছেন যে যারা শুরু থেকে নামাজ পড়ে তাদের ফায়দা রয়েছে সহসিদ্ধা করতে হল না আপনার সহসা তার মানে এইরকম যদি কিছু ভুল ত্রুটি ঘাটতি হয় তাহলে এখানে আর একটা বিষয় আরো বলি অনেক সময় আপনি তসবি পড়ছেন বা দোয়া পড়ছেন আত্মায়াত করছেন দুরুদ পড়ছেন আর এমাম সাহেব দিল তাড়াতাড়ি সালাম ফিরে পড়তেই পেলেন না বিরোধী তার করবেন না বিলম্ব করবেন না আপনি সালাম ফিরে দেবেন আপনার নামাজ ইনশাআল্লাহ হয়ে যাবে এই ক্ষেত্রে কিন্তু বেশি যদি ফরোজ অজেবে ঘাটতি হয়ে যাচ্ছে তাহলে ওই এমামকে সৎ পরামর্শ দেবেন বা নসিহত করবেন বুঝাবেন বলবেন অন্তত যে আমরা করতে পারছি না আপনি এত তাড়াতাড়ি কুসেস দেওয়া কিছু করছেন তিনি বলছেন সজদাতক ভুলের জন্য ভুলের কারণে দুটো সজদা করতে হবে বাদামায়ুসাল সালাম ফেরার পরে उदी रही है अथवा हल्का जयीस हदीस गुली बड़ बड़ आलम समय हकुम लगा जटिल हादीस रूप में जो पढ़ाशुना हदीस জৈফ এর একবারে ওপর দিকে হালকা জৈফ জয়ফ হওয়ার সম্ভাবনা আর একবারে হালকা হাসান হাসান হাসান হওয়ার সম্ভাবনা আছে আবার জয়ীফ হওয়ার সম্ভাবনা আছে এইগুলোতে এখতলাফ হয়েছে তখন ভালো গবেষণা বা ভালো গবেষক অলমা থেকে উপকৃত হইতে হবে আর বড় বড় অলমাদের কথাকে তুলনামূলক স্টাডি করতে হবে भाष्यार बोले अल हादीसानदी हासान अमिन क्यों हादीसा दुरबल दुरबल क्या सनदे इसम आस ইসমাইল বিন আয়াস সম্পর্কে আপত্তি রয়েছে তার উপর সমালোচনা আছে তিনি সমালোচিত তার হাদিস গড়বড় হইত কথাবার্তা ঠিক থাকতো না সনতে বিরোধ রয়েছে এমাম বোখারি রহমতুল্লাহ সুন্দর কথা বলেছেন दिस बनता दुरबल यहाँ अनेक समय एक मानूष दीर्घ दिन बांगलना दस बचर আর কিছু এই ধরনের বা যদি হাদিসও পড়ে এক বছরই গো চার বছর নয় পাঁচ বছর নয় পড়েনি তাহলে এখানকার এলমে তৌহিদের এলমে দুর্বল ভাষাব তার তাই না দুর্বল হওয়া স্বাভাবিক উত্তর কি হবে এইগুলো খুব পড়া নয়। কিন্তু সহিপাঠি কি কোন হাদিস কোন হাদিস জৈব না তিরমিজি তাজ বাস চলো সেহী এরাক বা হেজাজের ওস্তাদের কাছে বেশি পড়াশোনা করেননি অল্প স্বল্প কিছু শিখে খেয়েছেন বলতে গিয়ে মজবুত করে বলতে পারেন না তখন ভুল হয়ে যায় আর রকম ভুল হইলেই লোক তখন दुर्बल बोले दुर्बल वर्णना करी विवेचित है यह रहा है हादिसा क्यों क्यों हासान बहु जयीबल्य हादीस प्रत्येक एक नामजे जो बार भूल तुम शेषता है एक नाम दू जगह अपन दोब छूटे जाए जैगे अजेब छूटे जगह सन्देह बेड़े ग এক জায়গায় ঘাটতি করেছেন আর এক জায়গায় বাড়তি করেছেন তাহলে কি করতে হবে চারটা ছয়টা অনেক সময় তার কিন্তু এটা অধিকাংশ অলমাদের মত নয় অধিকাংশ একাধিক ভুলের জন্য একবার সেচদা করা মানে ওই দুটো সেচদাই যথেষ্ট কি জন্য তারা এই হাদিস উপেক্ষা করেছেন কারণ তাদের কাছে হাদিস সাব্যস্ত নয় হাদিস জয়ীফ सालामगे हादी रहे जायज रही अर्थ हमोम जीधर भूल हा क्यों कम हार भूल हम बसि हार भूल हंदेह भूल हम दोस्त कर दूर अर्थ वर्णना करा अथवा जय दिए फिर ये अधिकांश अलमारा बोल जत भूल हो क्यों एक नामजे एकाधिक भूल हो बस भूल हो दो जो आगाम যাতে করে ব্রেন এ কথাগুলি থাকে শেষদা তেলাউ কোরআনে কেরি মে রয়েছে কোরআনে কেরি আছে কতটি আছে পনেরোটি না চোদ্দটি চোদ্দটি কে কে বলছেন दो चोद्दो, शेजार एक शेषदार नी एट हानाफीरा दल चौदी আর চোদ্দ করেছে তাহলে শুকরানা যে তোবা কবুল হয়েছিল ফাখার ওখানেও শেষদা নিয়েছেন আর হজের দুটি শেষদা নিয়েছেন তাহলে পনেরোটি হচ্ছে তাদের কাছে আর আর দল আছে তারা শেষ অনেক কমিয়ে দিয়েছেন তারা মুফাসাল অর্থাৎ শেষ দি গিয়ে শেষ কয়েক পাড়াতে যে শেষদা করান সেগুলিকে নেননি তারা নাজমের সুরায় নাজ সাক্ষাতের শেষদা নেননি তারা আর সুরায় আলা তিনটা শেষ দিয়ে কমিয়ে দিয়েছে তাহলে তিনটা যদি কমিয়ে যায় তোর কত হবে বরং এগারোটা তাদের কাছে আর ওই সুরায় আহ কি বল হ্যাঁ সুরায় সুরায় সদের শেষদা নেননি सेजद साफ मजहा शाफे मजहा कारो चौद ट सेजदा क्यों सही हन्जदा कारो नारा प्रमाणित तब से गुलेब नई अधिकांश हलम निकटे অজেবন নয় আর এর দলিল স্পষ্ট আসবে উমার রাজি আল্লাহ জুমার খুদ্ খুদবাই আর সাহাবিরা কেউ প্রতিবাদ করেননি তার মানে এর উপর সাহাবাইজমা ঐক্যমত ছিল যে খালিফা রাশেদ যা বলছেন ঠিক বলছেন এটাই হচ্ছে হাদিস কথা শেষদা অজেব নয় তবে শেজদা করা ভালো মুস্তাহাব সন্নত হান হবে এই বলা হয় থেকে বর্ণিত তিনি বলছেন সাজাদামা রসুরাহ সাল্লাহ আমরা রসুর উল্লাহামের সাথে সামাউন সাক্ষাত সুরা এজাস আর কিসে তাও ইসলাম গ্রহণ করেছেন মোদিনাই কোন সময় খাইবারের সময় এসছেন হ্যাঁ খাইবারের সময় তিনি এসছেন সপ্তম হয়েছে তাহলে আপনি চিন্তা করেন যে মানসুখ রহিত বলার কোন যুক্তি নেই যারা এগারোটা নিয়েছে আর এই বয়ান যেমন তিনি শেষদা করেছেন রসল সুতরাং মনসুখ হওয়ার দাবি সাফি মজহাবের ভুল শেষদা তেলাউ কারা করবে আর বিষয় জেনে না যে তেলাউত করছে শুধু সে করবে না যারা শুনছে তারা করবে तेला तारी आर? मनो वाला मनोज दिए रकम एक मुस्तामे जा मान शुरू पर्त सुनते सुनि कान लागे शनि मुस्तामे আর করানকে ইস্তেমা করতে বলাছে মনোযোগ সহকারে শুনতে বলা হয় যদি শুনেন আপনি রেডিওতে গাড়িতে চালিয়ে দিয়েছেন অথবা এখানে কোরআন তেলাও কেউ করছে বা কোনো ইয়ে লাগানো আছে হয়তো রেকর্ড আর শুনছেন আপনি মনোযোগ দিয়ে তাহলে আপনি ফেলে কি করবেন নামাজের মধ্যে শোনে মনোযোগ দিয়ে শোনে আর তেলা করবে কিন্তু আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছিলেন আর গ্লাসোলা আছে আর গাড়িতে তেলাওত হচ্ছে আর আয়াত আপনার কানে পৌঁছিল যে ভাই আলি হিম করতে হবে আপনি মোস্তামে আপনি শোনার উদ্দেশ্যে ওখান দিয়ে যাচ্ছিলেন না আর বসেও ছিলেন্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন যেটা মানে তাগিদ সন্নাতে মাকা নয় তাগিদ নেই ওর এ কথা বলতে চাইছে আবশ্যক শেষদার অন্তর্ভুক্ত নয় সুরা সদের শেষদা তবে অকাদায় এই হাদিসটাকে সামনে রেখে একদল সুরায় সদের সাজদা বাদ দিয়ে দিল সুরায় হজর সাজদাকে হয়তো দুটো মানলো চোদ্দটাই তাদের কাছে থাকলো এরকম হয়েছে ফ রয়েছে একটাই তারা মানে সেই জন্য ভারত বাংলাদেশের ছাপা কোরআনগুলিতে দেখবেন দ্বিতীয় আছে তাতে লিখা আছে সাইডে লিখে রেখেছে এটা আরবের কোরআনে পাবেন না কিন্তু পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশে আমাদের কাছে নয় কোরআনে আপনি টিকা বসে আপনি হাদিস বিরোধী কথা কেন শিখাবেন কি বলছে সহি হাদিস হ্যাঁ তারপরে হজর শেষদা ও দুটো আসবে ও হাদিসও আসছে মানে একবার আউটি করে দিল চারটা শেষদা তারা কমিয়ে দিয়েছে পনেরোটার মধ্যে হম ওয়াজ হানা বেলা থেকে বর্ণিত তিনি বলছেন নবী করিমাল্লাম সুরের নাজমের করেছেন হাদিসব হিত তাহলে এটাও খন্ডন ওই ওই সাফের যারা বলছে এগারোটি আরেক আলী সালিসুল আলে জাহিন বলছেন নবী করিম সাল্লামের সামনে আমি সুরের নাজিম পড়েছিলাম কিন্তু তাতে তিনি সেজদা করেননি মোত্তাফা খুন হাদিস বোখারি মুসলিম আর এই হাদিস পেয়ে গেল কে হ্যাঁ যারা বলছে সুরা সদের যেমন আহমুলিরা তারপরে হাদিস কিন্তু এই হাদিসের অর্থ নবী সদ শেষদা করলেন না মানে নেই তাহলে আগের হাদিসটা ছেড়ে দিলেন বোখারি হাদিস কিন্তু দুই হাদিসের সমন্বয় এই যে কোন সুরার শেষদা ও আজেব নাই কখনো শেষদা করেছেন আর কখনো করেননি তার সমন্বয় হয়ে গেল আগের হাদিস করতে বোখারিটা আছে আব্দুল্লাহ আব্বাস বলছে শেষদা করতে দেখেছি সুরায়সালাম শেষদা করেনি নবী সাল শেষদা করেননি মানে এই নয় যে শেষদা নেই বরং শেষদা আছে এর প্রমাণে আর একটি আছে কিনা কিন্তু मारा रेट विशेष छोटा भारत छापानो पाकिस्तान छापान अबू दाउद मारासिल कारण तब रसाला सुनले तो जईफ थे क्योंकि एक से हो से हो, है हालका जईफर समर्थन जो पा जाए हालका जयफ मिले हासान शक्ति हादी सही शेजदारेजदारानाफी मजहब मेने से माननी हदीस खिलाफ तक মানে এই দুটো জায়গায় সুরা হজে তাহলে সে যেন সুরায় হজ না পড়ে তাগিদ হয়ে গেল হাদিস সহি হইল তো মজবুত আরো হয়ে যেত তাই না কিন্তু হাদিস টার সনদ দুর্বল হাদিসটা সনদ দুর্বল বাকি অন্যান্য অন্য আরো হাদিস রয়েছে আবু দের হাদিসের সমর্থনে থেকে বর্ণিত তিনি বলছেন হে মানুষ ठीक करल शेषदा ना फलामी रहल बुखारी हरिशी बुखारित रे چاہلی کرتے چاہل বর্ণিত। যাবো প্রমাণ হলো যে একমত হয়ে গেছেন তারা এই ক্ষেত্রে ঐক্যমত হয়েছে সাহাবিদের আর সাহাবিদের যুগে ঐক্যমত সম্ভব ছিল আজকের যুগে ঐক্যমত এই অসম্ভব কথা কখনো হয়নি সাহাবাই আমলের পরে কখনো কোন বিষয় হয়ে গেছে এইরকম পাওয়া যায়নি তবে যেগুলো বক্তব্য শুনে আপনাদেরকে তিনি বলছেন যে কোরআনে দলিল আছে কোনটা দিয়ে সমর্থন হয় না যখন শেষদার আয়াত অতিক্রম করতেন কাব বীর পাঠ করতেন আর শেষদা করতেন हादी दुर्बलता ला असलासलिम रही बखारी मुस्लिम রয়েছে আব্দুল্লাহ আল্লাহিত যখন শেষদার সময় আসত কাবা তকবীর বলতে না শেষদার যেতেন কিন্তু শেষদা থেকে উঠে তকবির দিয়ে উঠতে হবে কি এই কথা নেই হাদিস এই একদল বলছেন যে হ্যাঁ এইটাই শেষদা যাবেন তখন তকবির দিয়ে যাবেন ওঠার সময় আর তকির টকবির আরেক দল সালাম যে না যেহেতু তকবির নাই আর এর জন্য উজু শর্ত নাই এমনকি কিবলাও শর্ত তবে এগুলি মেনটেন করলে ভালো খোলাশা কথা বলে দিলাম কি অজুর অবস্থায় তেলাওত করেন ভালো অজুর অবস্থায় করেন ভালো কেবলার দিকে ঘুরে যান মুখ করে পড়ছিলেন। আমরা এইদিকে মুখ করে আসি তাই না যান একটু কষ্ট করে সবাই তাহলে ভালো কিন্তু না এইদিকে মুখ করে ওই দিকে মুখ করে যে যেদিকে আছেন সেচদায় যদি পড়ে যান এমন কোন শর্ত প্রমাণিত নয় কোন হাদিস দ্বারা যে এই সেচদার জন্য কেবলামুখী হইতেই হবে তবে ভালো হাদিস সম্পর্কে ভাষ্যকার বলছেন হাদিস থেকে বেশ কিছু মাসাল আমরা নিতে পারি ওই রকম কারি সাহেব কারি সাহেব যেন শ্রোতাদের এমাম কারি সাহেব পাঠ করল শেজদা আর যারা মন দিয়ে শুনলো মনোযোগ দিয়ে তারাও শেষদা করবে যে নিজে বলে সেই দা করলো না করবে না আমিওয়াত পড়লাম আমার আলোচনাতে আমি চেষ্টা করলাম না আপনার শেষদার কোন প্রয়োজন নেই কারণ আমি যেন এমাম এই ক্ষেত্রে তেলাওয়া যেহেতু আমি করেছি কারি আমি পাটকারি আমি আয়াতের সুতরাং আমি যেন এমামের মতো কথা নেই তার দ্বারা বোঝা গেল যে এমন কোন তকবীর নেই যখন সেজাত উঠলে তকবির বলতে হবে বলা হয়েছে যে তাহরিমহা তকবীর নামাজের তাহারিমা কি তকবীর পাঠক আকবর আর তহলিল সালামালিক সালামালিক বলছেন তকবীর তিনি হাদিস তিনি গ্রহণ করেননি ওয়া আলাইফ অধিকাংশ ছিল ওয়াহা সাহা নাম শেষদা তেল নামাজ নাই যে নামাজের শর্ত আছে তাহার মুখী হতে পারবে ছাড়া এই করতে পারবে যেমন অন্য জিখির আজগার রয়েছে জিকিরা সুবাহ আলহামদুলিল্লাহ ইহারির আজকারের জন্য কেবলা হওয়া শর্ত নাই জি আবিত্রতা শর্ত নেই শর্ত নেই শোনেন মুখস্থ কথা দলিলা ইবনে পাবন সাহাবি তিনি মত ইমাম বোখারি পছন্দ করেছেন তবে নামাজের শর্তগুলি পুরা করে যদি কেউ করে ভালো কথা উজু করে তারপরে থেকে উঠার সময় তাকবির বলার কোন প্রমান বিশেষ যাওয়ার সময় হাদিস তো এটা আছে জয় ফালকা হইলেও কিন্তু উঠার সময়লাওয়কালেখ এই আব্দুল্লা কালের তিনি আলম তিনি বলছেন সুজুদেলা তিলাওয়ারেলা নামাজের বাইরে যদি হয় সঠিক হচ্ছে তকবির অজিব না সালাম তাহলে নামাজের শেষদার মধ্যে নামাজের মধ্যে যেমন নামাজ হয় না বিনা উজুতে বিনা কিবলামুখী হওয়াতে নামাজ হয় না তেমনই আপনার তিনি বলছেন যখন কোন খুশির সম্বাদ আসতো वस्था हम एम कथा आतु जात आनंदित करजय संबादे इसलम कबुल गोत्र इसलम ग्रहण करबर ए रकम दिन दुनिया खुशी खबर विशेषकर दिन खुशी सब चेत बड़ खुशी एक जो मोमर सलाम उत्तम आदर्श खुशी खबर आसले खर्रा सा नबीम उत्तम चरित्र लुटिए पड़त पड़े जाओ रामगण इज्तेम कर बस शुक्राना सेजदा ना कर दाड़े से लुटिए पड़ता से अर्थात अपना खुशी खबर চলবে কিন্তু দাঁড়িয়ে শেষদায় যেন আপনি অবনত হচ্ছেন এটা হাদিসের উপরে আমল বেশি হচ্ছে এতে এইভাবে হওয়া তিল শেষদায় শুকুর এ সম্পর্কে একটা কথা বলি আমাদের সমাজে যে সমাজ আমরা মানুষ হয়েছি আমরা তো মাদ্রাসে পড়াশোনা করেছি এমনকি পড়াশোনা করেছি শেষদায়ুকুরের প্রচলন আছে সেটা হচ্ছে শুকরানা নামাজ এখন পর্যন্ত শুকরানা নামাজের স্পষ্ট দলিল আমি পাইনি যদি কোনো ভাই পেয়ে থাকেন তাহলে আমার নলেজ বৃদ্ধি করবেন জাজাকুম্লা বুঝলেন তো এতে শুধু ইসতিহাত বলা যেতে পারে শুকরানা দান খায়রাত করতে পারি তা চলো নামাজও পড়তে পারি এইভাবে টেনে আপনি হ্যাঁ নামাজ নিয়ে আসতে পারেন কিন্তু স্পষ্ট নবী করিম সাল্লা শুকরানা দুই রেখাত নামাজ পড়েছেন এই তরিক দাঁড়িয়ে গেল হঠাৎ করে সালামালিকুম দেখেছেন না আপনাদের অঞ্চলে নেই আমাদের আছে তো লাগাতে এই রকম কোন ছেলে সালাম দিলে ভালো আলেম থাকলে বলতো দুই রেখার নামাজ পড়ো কেন বলছেন শুক্রানা শেষদা নবী সাল সালাম করেছেন এই হাদিস আরো হাদিস রয়েছে दीस ग्रहण जो आवास हासान होते हालका दुरबल कथबाद ایک حدیث شمرتک حدیش এই ہے সমর্থক الرحمن আছে। عوف تھے کہ موسنا دحمد روئے چھے ساد بن عبی عقص تھے کہ عبو دعو دے روئے چھے جابر بن عبداللہ بن عمر آنس تھے کہ روئے چھے وقت سجد عبو بکر عبو بکر رضی اللہ عنہ خلاف تعملے لما قوتے لاموسائی لاما موسائی لاما قذاب مدھوک نبیر دابیدار یہ جو خون الخرج یہ এই জিহাদ হয়েছিল সাহাবাইকেরমদের সিদ্দিকাজী আল্লাহাম সেই সময় যখন খবর পৌঁছিল তার কাছে মদিনাই যে মোসাইলামাকে হত্যা করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ফিতনা ঠান্ডা হিট যেই ফিতনাই অসংখ্য মুসলিম ইসলাম কবুল করার পরে মোসাইলামার উম্মত হয়ে গেছিল মুসাইলামাকে নবী মেনে নিয়েছিল যে আমাদের নবী জাতীয়তা চলে এসেছিল এলাকার ভিত্তিতে ডিস্ট্রিক্টের ভিত্তিতে আপনার আত্মীয়তা এটা কুফরি মতবাদ শুধু পাপ নয় বা ভ্রান্ত ধারণা নয় এটা কুফুরি মতবাদ কি করেছিল তাদের একটা বক্তব্য লিখেছে কিন্তু আমার কাছে নোট করা আছে জাতীয়তার উপরে ইসলাম কবুল করে মুরতাদ বড় ফিতনায় পড়ে গেছিল এই এলাকার লোকেরা নজদের এলাকার লোকেরা ই এক ফিতনায় নাজ হয়েছিল আল্লাহ যেন হেফাজত করেন তো যখন আব্দিক রাজি আল্লাহ করেছেন সিদ্দিক সাথে সাথে শেষ দায় পড়েছিলেন কাবিন মালিক এর কথা কোরআনে খেয়ে মে রয়েছে তার তো তাবুকের যুদ্ধে যাবো যাছি যাবো যাছি করে ছুটে গেল সাথী ছুটে গেল আর যেতে পারলেন না পরে তার কবুল হইলেন শুকুরের শেষদা ছিল শুকুরের নামাজ ছিল না ওই রকম শুকরিয়ার সেজদাতে উজু শর্ত নেয় কি বলে ও শর্ত তবে উত্তম উজু থাকলে ভালো আর কেবলা মুখে ভালো কিন্তু রহমতুল্লাহ আলাই বলছেন যে যদি হাদিসে দলিল নাও থাকতো তবু নিয়ামত পেলে আল্লাহর শুক্রিয়া আদায় করা যুক্তিসঙ্গত সেই জন্য শেষদা শুকুর যুক্তিসঙ্গত আর হাদিস তো দলিল তো আছেই তাদের জন্য ভালো ওজোর খুঁজব তারা হাদিস অমান্য করেননি অস্বীকার করেনি হাদিস হয়তো পৌঁছে নি অথবা সহি সূত্রে পৌঁছেনি পৌঁছেইনি অথবা সহি সূত্রে পৌঁছেনি কিন্তু আমাদের করণীয় কি হ্যাঁ ফাটল ধরানো হাদিস বাদ দিয়ে তা জানতে পারলাম তারপরও নবীকে বাদ দিয়ে দিয়ে আবুহানিভা মানব আমাদের হানভি হতে চান প্রকৃত মালিক হইতে চানি হতে চান আর মোহাম্মদি হতে চান আর যদি রসুল রোম্মত হতে চান এমাম আবুহানি বলছেন আমার কথা কে ছুঁড়ে ফেলে দিও রসুল্লাহর কথার সামনে তাকে যখন জিজ্ঞাসা করা হলে সাহাবির কথা আপনার কথা উল্টো পাল্টা হইলে কি করবো কোনটা নেবো আপনার কথা উল্টো হচ্ছে সাহাবির কথা বলছেন তিনি লে কথার সামনে আমার কথাকে ছেড়ে দিও। যখন তাবেইনের কথা বলা তখন বলেছিলেন নাহানো রেজাল হোম রেজাল ওরা মানুষ আমরাও মানুষ যেমন আমি বলতে পারি আমার যুগের আলেম উনি আলেম আমি আলেম উনি একটা ফটো দিয়েছেন আমি একটা ফটো দিয়েছি আমার ফটো এটাই ঠিক আমাকে লাগছে আমার বলার অধিকার আছে কিন্তু আমি বলবো যেটা উচিত হবে না কথা বলবো না কারণ তারা আমাদের চাইতে অনেক অ্যাডভান্স কিন্তু আমার সমবয়স্ক আমার মতো আমার যুগের তাহলে বলতে পারে মানুষ তারও ভুল হইতে পারে যেমন আমারও ভুল হইতে পারে তাহলে এমাম আবু হানিফা শাহি মালিক আহমদ তারা কাছে উন্মুতে ফাটল ধরাননি তাদের একজন তিনি বলছেন যে নবিশ হয়েছিলাম একদিন সেজদা করলেন হঠাৎ করে দেখলাম সেজদা করলেন আতালা সুজুদ বড়ি লম্বা দীর্ঘক্ষণ সেজদা করলেন সুম্মারা ফারা আসাও তারপরে মাথা উঠেলেন ওয়াকাল আর বললেন ইন্না জিবরিলা আতা আনি আমার কাছে জিবরাইল এখন এসেছিল বাসার আনি আর আমাকে একটা সুসংবাদ দিল জাহাবি তার সমর্থন করেছেন মানে হাদিসটাকে জয়ী বলেছেন মোসনাদ এ রয়েছে হাদিস সহি তাহলে এই হাদিস কি প্রমাণ করে शेषदार शुकुर खटफट करम्बा शेषदा नामत बसण कर आल्ला सामने अपनी लुटे पड़े आल्ला चान आल्ला बरकर देवें नवी करीम सल्लाह अलहलम के कि सुसंबदा एक कथा हादसे बला है इस जीवन দেখো তোমার লোক ভাগ্যবান তোমার উম্মতের যে কেউ একবার তোমার উপর পেশ করবে দুরুদ পেশ করবে আল্লাহ কি করবেন দশ বার তার রহমত নাজিল করবেন মানসাল সাল্লাহ আলহা আসার তার বিনিময় আল্লাহ দশ বার রহমত বর্ষণ করবেন নবীল এই কথা শোনার পরে ইব্রাইলের সুসংবাদ শোনার পরে এই হাদিসটি বলেছিলেন ইসলামের দায়ী হয়ে গেছিলেন আর মহবিন দায়িত্বশীল হয়ে গেছিলেন তাহলে এক এলাকার বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া যেতে পারে যে তোমার দাওয়া বিভাগ থাকলো ইসলাম প্রচার বিভাগ তোমার থাকলো আর তোমার থাকলো সেখানকার তোমার দেখা শোনা সমস্যার সমাধান সেখানকার কাজ বা দণ্ডবিধান করা ইত্যাদি তো আলী রাজি আল্লাহ সেখান থেকে লিখে পাঠাইলেন ফাতা আলিউন আলী লিখে পাঠাচ্ছেন হাদিসটা সংক্ষেপ করে মানে হাদিসের বড় কিসা ঘটনা সেখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে আলী রাজি আল্লাহ ফাল রসুলাম আল কিতাব যখন রসুলাম চিঠি পড়লেন চিঠি কে যুগে আল কিতাব বলা হইত কিতাব লিখুনি আর রেসালা বলা হয় মেসেজ मासाला पास करेजदाय सुखर करीब भाई मिस्टी खावन निषेध करब ना বিদেশ পাঠাচ্ছিলেন চলে গেছে কাজে লেগে গেছে হ্যাঁ অথবা প্রথম মাসের স্যালারি পেয়েছে খুশি মিষ্টি খাওয়াবেন খাওয়ান কিন্তু সন্মতি কাজ আগে করেন ছেলে হয়েছে জায় কাজ করেন তাহলে বিধাতের রূপ ধারণ করবে কথা বুঝতে পারছেন এই জন্য সুন্নত গুলি আদায় করার পরে তখন বাকি অতিরিক্ত খুশি করেন কোনো অসুবিধা নেই জি অনেক ভাইয়েরা আহ আস্থার হয়েছে কারো কারো কি বলছে স্যালারি বেড়েছে ওইখানে ওখানে আল্লাহ ইনশা আল্লাহ বরকত দেবেন না ইনসা কর তুমি আজিয়ে দান না শেষদার শুকুর করবে আল্লাহক বরকত দান করবেন যাই হোক এই সুন্নত আমাদের দেশে মৃত সুন্নত আর অনেকগুলি মারা সন্নত রয়েছে যেমন মৃত সুন্নাথ আমাদের দেশে মা গরিবের পরে একটু টাইম দেওয়া এগুলো মৃত সন্নাথ এই ধরনের বহু মৃত সুন্নাথ এগুলোকে মেরেই দিয়েছে বিদার্থীরা সুতরাং এগুলোকে জীবিত করার চেষ্টা করে আল্লাহাক রব্বুল্লা আলমী যেন আমাদেরকে জীবিত করার দফিক দান করেন আর সন্নত মোতাবেক আমল করার দৌফিক দান করেন বিদার থেকে শির থেকে আল্লাহাক আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন সাল্লাহিয়ান মহাম্মদ তারপরে যে কোনো দোয়া পড়তে পারে আমাদের দেশের কিতাব গুলিতে শেষ দায় পড়তে পারেন রকমই এর চাইতে কম হালকা পড়তে চান্লাহামলি ফসাব কস্তাকুল্লাহ এটা যা নাসুরুল্লাহ আমল করে আলাদা আর শুকুর একটা শেষদায় সহ দুটা সুদিন নিজের ইসলামের হেফাজত নাই লিখছে যে কিহা জিকির করতে বলছে ভক্তদেরকে এটা কুফরি কথা এইরকম কলেমা আল্লাহ আল্লাহর কোন আল্লাহ তারপরে মানে তো শেষখানে আপনার মত হলো নাস্তিকতার উপর এলাহ নেই তাহলে ধর্ম হচ্ছে আফিম হ্যাঁ এটা কালমার্ক্স ধর্ম আমাদের বাইরে ইন্টারনেট থেকে বাইরে থেকে বলছেন হ্যাঁ যদি কারো তদন্ত করতে তদন্ত করেন আমি তদন্ত করিনি এজন্য নিজে থেকে বলিনি আমি যতক্ষণ নিজে কিতাব না পড়ি ততক্ষণ করিনা যেগুলি বক্তব্য আছে হাতে নাতে আমি ধরিয়ে দিচ্ছি ভাই কাউরে সাউন্ডে অবক্তব্য ধরিয়ে দিছি আর না হলে kitap পড়ে যাবেন চর্মনা ঈদের তৌলি জামাদের kitap পড়ে আমি বলে দিয়েছি আর এই রকম আমি বলিন না ভাইরা বলেছেন আর kitab এর পৃষ্ঠা নম্বর 23 এ বলেন করে নেবেন করেছেন সবক আদায় করেছেন আমি রব তোমরা রব ন আর এরা বলছে সবাই রব কথা বুঝতে পেরেছ এজন্য বলেছে যে ইবনে আরবির যে সুফির আকি দেয় ওহদাতুল এটা হচ্ছে আর আপাকে এই চোখ সম্পর্কে জিজ্ঞেস করবে বাবা যদি আপনার সাথে দিনের ক্ষেত্রে দুশ্মনী রাখে তারপর দুনিয়ার ক্ষেত্রে ভালো ব্যবহার করতে হবে এটি কোরআন কিনা মাল্লা শিখিয়েছেন যে প্রচেষ্টা চালায় যে তোমাকে দিয়ে সিরিখ করিয়ে নেবে সিরিখ করাবে তোমাকে বাতিল কথা শুনিও না সিরকের ধর্ম মানিও না বাতিল মানিও না সাথে ভালো ব্যবহার করতে হবে আসমা ও বাকার মেয়ে তার মা ইসলাম কবুল করেনি নবী ইসলামের কাছে অভিযোগ করলো ইয়ারসুল্লাহ আমি ইসলাম গ্রহণ করি আমার আব্বা ইসলাম গ্রহণ করলো আমার মা ইসলাম গ্রহণ করলো না তার সাথে কি ফিরে আসবে সম্পর্কিত এতদিন ভুলেছিলাম ছেলে যেটা বলছে সেটাই হয়তো ঠিক যে যার নুন খায় কোন একদিন গুন গাওয়ার হয়তো তৌফিক হয় হতে পারে আর না হইলেও অসুবিধা নেই না বিকেি কাফের আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেছেন খারাপ ব্যবহার করেন নাই दिनदार लोक परेशान जो था नामा अभावी तरह दान करते है आत्मीयार कारण अथवा ग्रामे इत्यादि विभिन्न कारण तावत देवें हाँ अपना दानर इसलाम दावत देवें एक बी देवें चलो नाम नाम आगामी दे देखी देव ना दिल्ली दावत दान खैर लगभग चेष्टा कर स्वार्थ था ठीक है क्योंकि देखा गया ना ये शैतान टाकिल दान तो नहीं एके बारे ना सोजा होना शिल्पुभरी कर बध करें माझे मध्य শত্রুকে খাওয়া সংশোধন করা যেতে পারে হেদায়াত করা যেতে পারে কখনো তাদের রিজিক বন্ধ করে সংশোধন করা যেতে পারে আপনি একজন চিকিৎসকের মতো কাজ করবেন যেটাতে ভালো হয় সেটা করবেন দিনের স্বার্থে কাজ করবেন আরেক ভাই বলছেন ক্যারামবোর্ড খেলা সময়ের অপচয় সময় সম্পর্কে কাছে জবাবদেহি করতে হবে खिलाट लम्बा टाइम नाम गलो फाहुम्म छाड़ा अल्लाह जिजेस छाड़े डि घुमा झिमा सारा रत कैरामबोर्ड खेले अथवा इंटरनेट ने जबादेह करते ख्यात कर लोला हक खेलान मानुषर हक खेलान सूतरा क्या करवेंगे तो नामा ना। जे सब पशु पाखी खावा पायखाना गोबर पेशा नापाक नई सही मसला तब नोरा जिन अवश्य নোংরা জিনিস যেমন কাশপোটা কাশপোটা নোংরা নিয়ে নামাজ পড়বেন আসে কাশপোটা লেগে আসে তিন দিন যে না ভালো কাপড় করে নামাজ পড়ে ওই রকম করবেন কিন্তু না নয় এতে না পাকা জি একটা প্রশ্ন হলো কারো বাবা ব্যাংক থেকে টাকা লোন নিয়েছে সে টাকা থেকে করবসা করা যাবে ব্যাংক থেকে লোন নিয়েছে না বরং অতিথি মুক্ত হওয়ার জন্য যদি চাই আমি ব্যাংকের লোন থেকে মুক্ত হবো সেই জন্য টাকা দাও আর আসলে তার অন্তরে সততা আছে ঠিক আছে এই জন্য চাইছে তাহলে সাহায্য করতে পারে মুক্ত করার জন্য হারাম থেকে প্রশ্ন এমাম মনে মনে পড়ছে আপনিও মনে মনে পড়বেন আর আপনি না পড়েন নামাজ আপনার হবে না আমি এই বিশ্বাস রাখি যতটা কোরআন হাতি স্বল্প স্বল্প বুঝি আর জেহেরি নামাজে শুনছেন उभय पक्षाटकता कर चेस्ट कर आल प्रश्न सम्पर्क लम्बा आलोचना অন্যের বিধান অন্যের আদেশ নিষেধ করন হাদিস বিরোধী যে কোনো কাজ ধর্মের নামে হোক আর দুনিয়ার নামে হোক নেতৃত্বের নামে হোক সবগুলি তাগুত কবর মাজার পূজা তাগুতের পূজা দেবদেবীর পূজা তাগুতের পূজা জাদু। গণকের কাজ সবগুলি তাগুত মানব রচিত বিধান তাগুত বহু তাগুত রয়েছে আল্লাহ ছাড়া আল্লাহর বিধান ছাড়া অন্য কোন আদেশ নিষেধ হচ্ছে তাগুত হাদিস বিরোধী ফতুয়া বাজি তাগুতি ফতুয়া সেটাও তাগতের অন্তর্ভুক্ত হাদিসকে বাদ দিয়ে আপনি মন গড়া ফতুয়া দেবেন আপনি তাগতই কথাই জি সালাহনবিনা মোহাম্মদালা আলী হোসা বিজমান